শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথপকথন। প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে আজ কোজাগর লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেডিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন। বেলা বাজিয়া গিয়েছে। ঠাকুর জাহাজে উঠিতেছেন। সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই শূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধিচিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় স্বাদ দেখিবেন ঠাকুরও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাঁহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মনহরণ করিয়াছেন অনেকেই তাঁহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। কেসব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন তিনি আবার অনেক দেবদেবী পূজাকে পৌত্তলিকতা বলিয়াছেন এই রূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টার আদি অনেকেই কৌতূহলাক্্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করেন। খাট বিছানায় বসেন লাল কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন কর্ম করেন সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে অনতিদূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ি চাঁদনি আরোহিতের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিবমন্দিরের মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিবমন্দির। মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণী মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউকাছগুলির মাথা দেখা যাইতেছে বকুল তলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নহবৎখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যান ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবি জলে প্রতিভাষিত হইতেছে বহির্জগতে কোমল ভাব ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব উর্থে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুর বাড়ি নিম্নে পবিত্র শলিলা গঙ্গা যাহার তীরে আর্য ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপ স্থলে, समाधिस्थ महापुरुषे काहर भक्तर उद्रेक ना हाए। कोन पाषाण हृदय ना विगलित है